ইবনু উমর রাজিয়াল্লাহ তাল্লাহ্ন বর্ণিত তিনি বলেন নাবী সাল্লাহ আলহ সাল্লাম বাইতুল্লাহ এ প্রবেশ করেছিলেন আর তার সঙ্গে ছিলেন উসামা ইবনু জায়দ রাজিয়াল্লাহ তালাহনু উসমান ইবনু তালহা রাজিয়াল্লাহ তালন এবং বিলাল রাজিয়াল্লাহ তালাহনু তিনি অনেকক্ষণ ভেতরে ছিলেন অতপর বের হলেন আর আমি প্রথম ব্যক্তি যে তার পরে প্রবেশ করেছি আমি বিলাল রাজিয়াল্লাহ তালাহনুকে জিজ্ঞেস করলাম নাবি সাল্লাহ আলহিসাল্লাম কোথায় সালাত আদায় করেছেন তিনি বললেন सामने ही खुटर मजखने